আবু হুরাইরা রাজাল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সালাম ইসাদ করেন যে ব্যক্তি ইমানের সাথে ও পুণ্যের আশায় কোনো মুসলমানের জানাজায় অনুগমন করে এবং তার সালাতি জানাজা আদায় ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত সঙ্গে থাকে সে দুই কিরাত সবাব নিয়ে ফিরবে প্রতিটি কিরাত হল উহুদ পর্বতের মতো আর যে ব্যক্তি শুধু তার জানাজা আদায় করে তারপর দাফন সম্পন্ন হবার পূর্বেই চলে আসে সে এক কিরাত সবাব নিয়ে ফিরবে